যে প্রান্তে বসে পিস দেখছেন আপনাদের আলোচনা করছিলাম কবিরা গুণা নিয়ে নিজেদের মাঝে এই বিষয়টি জানিয়ে দেওয়ার জন্যে পরিচয় করিয়ে দেওয়ার জন্য যে কবিরা গুণা কি ভাবে হয় কারণ ইমানের দাবি হলো একজন হিসেবে সুসংবাদ দানকারী আর ভয় প্রদর্শনকারী হিসেবে রসুল সাল্লাহ আলহিউসাল্লাম সুসংবাদ দিয়েছেন ওহির ভিত্তিতে আর বহির্ভিত্তিতেই দুষ্ট দুরাচারিতা অন্যায় আর অপরাধের ব্যাপারে সাবধান করেছেন আমাদের জন্য এটা দায়িত্ব তার উন্মত হিসেবে পরস্পর পরস্পরকে ভালো কাজে উদ্বুদ্ধ করা বন্ধ থেকে বিরত রাখার জন্য নিষেধ করা একটি আলমিনাতে যুগ আর সময়ের কসমকে সকল যুগে সকল সময়ে সফলকাম মানুষদের চারটি গুণ ঘোষণা করেছেন আস্ত বিভিন্ন ক্ষেত্রে আমরা অপরাধ করি অন্যায় করি যুগের কসম দিয়ে সময়টা খারাপ বলে অনেকে আমরা সময়কে গালি দেই অথচ রাখা উচিত রব্বুল আলমিন আদি শরীফে রয়েছে লুদ্দা হারা সময়কে গালি দিও না তাই সময় খারাপ হয়ে গিয়েছে এই বলে নিজেরা অন্যায় জড়িয়ে পড়া ইমানদারের কাজ নয় রব্বুল আলমিন তাই সময়ের কসমকে বলেছেন সকল সময়ে এমনকি অন্ধকারাচ্ছন্ন পরিবেশেও ব্যক্তি ভালো থাকতে পারে যদি চারটি গুণ তার মধ্যে থাকে তাহলে দিনামান ইমান আনে ও আমিল সালি হাত গায়ে খেটে ভালো কাজ করে অতবিল হাক সত্য ন্যায় আর কল্যাণের ব্যাপারে একজন আরেকজনকে সৈয়ত করে অতবিল সাবর আর অন্যায় থেকে আরেকজনকে ফিরিয়ে রাখার জন্যে সবরের দাওয়াতে ধৈর্য ধারণটা যেমন হলো অপরাধ থেকে নিজেকে বিরত রাখা এর নাম সবর সবরের অসহিয়ত করতে হবে একজন আর একজনকে শুধু তাই না তো আসবে তালা অ্যাল এবং জ্ঞান অর্জন করতে আদেশ করেছেন সবাইকে তবে গভীর জ্ঞান অর্জন করবে প্রত্যেকটি সমাজ জাতি এবং গোষ্ঠীর অল্প কিছু মানুষজন সৌরত বলেছেন ফলাউল প্রত্যেক জাতি এবং গোষ্ঠীতে নাফার থাকতে হবে নাফার এটা নির্দিষ্ট সংখ্যক মানুষ যারা জ্ঞানের গভীর পাণ্ডিত্য অর্জন করবে ولينذر قومهم اذا رجعوا اليهم لعلهم يهذرون ار ترى নিজের jati ar gusthite fire eshe taderke onnay theke oporad theke bhoy prodorshon koro sudharon bondhukon amaderi aayojon ti amaderi uddog ti o nijera nijederke porospor porosporike bipod theke bachanor jonnye mosibot theke আর যে অপরাধগুলো বড় বড় কবিরাগুনা আজ আমরা অনেকেই করে যাচ্ছি এর থেকে সাবধান হওয়া উচিত সতর্ক হওয়া উচিত যেকোনোভাবে অন্যায় অপরাধ গুনাহে লিপ্ত থাকাটা ব্যক্তির নিজের ক্ষতি নিজের সত্তার ক্ষতি জনমের ক্ষতি অথচ বন্ধুগণ আজ অনেক অপরাধ আমরা জেনে জেনে করে যাচ্ছি হয়তো না বুঝেও করছি হয়তোবা প্ররোচনায় করছি হয়তোবা পরিস্থিতির কারণে করছি কিন্তু কোনোভাবেই ব্যক্তি অপরাধে জড়িত থাকবে না আর কবিরাগুনা বেঁচে থাকতে হবে বন্ধুগণ আজকে ঠিক এমনি একটি কবিরাগুনা আমরা আলোচনা করতে চাই আর তা হলো কোন মুসলমানের গোপন কোনো বিষয় প্রকাশ করে দেয়া কোন ফকি বলেছেন এর পাশাপাশি গোপন তালাস করা এবং তা প্রকাশ করে দেয়া ফাঁস করে যাতে তার ক্ষতি হয় বন্ধুগণ আজ অভ্যাস আমাদের মধ্যে অনেক বেশি এটি কবি রাখু যা জানলাম তা হজম করতে হবে জানলাম বলে দিলাম পটপট করে না শুনলাম বলে দিলাম সব না এমন কি দুশ ত্রুটিত দূরের কথা ভালো যে কোনো কথাও কেবল শুনলাম সাথে সাথে বলে দিলাম না দলিল জানতে হবে রবীন্দ্রের লালত মিথ্যকদের উপরে মিথ্যা কবিরাগুনা অপরাধ মিথ্যা কথা বলা যাবে না মিথ্যার চর্চা করা যাবে না ব্যাপারটা যদি এভাবেই হয় যে যা শুনলাম তাই বলে বেড়ালাম এটাই বিত্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট তাহলে একজনের দুষ একজনের ত্রুটি শুনলাম তা বলে দেবো এটা তো কবিরাগুন অবশ্যই কারণ মানুষ সমাজ আর সামাজিকতায় পরিবার আর পরিবেশে চলতে গিয়ে মানুষ অপরাধ করেই ফেলে মাহমদুর রসুল উল্লাহ সাল্লসমের সাথ করেছেন বানু আদম খাউন আদমের সন্তানরা অপরাধ করে কিন্তু আবন উত্তম অপরাধ ওই ব্যক্তি যে তৌবা করে অপরাধ করার পরে ব্যক্তি আবার উত্তম হয়ে যায় রসুল সাল্লাসম সুন্দর করে জানিয়েছে উত্তম অপরাধী ওই ব্যক্তি যে তো করে সুতরাং এক ব্যক্তি হয়তো অপরাধ করতে পারে আপনি জানলেন যদি সে তো করে ফেলে থাকে আর আপনি তার অপরাধটা ছড়িয়ে দেন তো রব্বুল আলমিন যে অপরাধ ক্ষমা করে দিলেন রব্বুল আলমিন যা মাফ করে দিলেন রব্বুল আলমিন তার কৃত অপরাধকে নেকিতে পাল্টাইয়ে দিলেন আর আপনি আর আমি মানুষের কাছে তা বল বেরালাম এটি কি কবিরাগণা হওয়া উচিত নয় বন্ধুগণ আজ এই ধরনের অসংখ্য অপরাধ আমাদের মাঝে ছড়িয়ে পড়েছে আমরা আমরা অনেকভাবেই আরেকজনের অন্যায়টাকে প্রচার করতে থাকি প্রচার করতে থাকি তবে এর মধ্যে এটি ভয়ানক বিষয় হল আমরা এটি মানুষের যে সকল অপরাধ প্রচার করি বলে বেড়াই এর মধ্যে অন্তত একটি বিষয় খুব ভয়ানক আর তা হল একটি মানুষ হয়তো নামাজ পড়ে না রোজা রাখে না হজ জাকাত দেয় না এই বিষয়গুলোকে আমরা অবার লুক করি দেখি না বরং একটা মানুষ হয়তো অন্য কোনো ছোটো খাটো অপরাধ করছে তা বারবার বলে বেড়াচ্ছে আবার উল্টুও রয়েছে হয়তো নামাজ রোজা হজ জাকাত করছে কিন্তু সে তার মায়ের সাথে দুর্ব্যবহার করছে বাবার সাথে দুর্ব্যবহার করছে মানুষের টাকা পয়সা মেরে খাচ্ছে ঘুষ আর সুদের সাথে জড়িত কিন্তু কিচ্ছু বলছি না আমরা তাকে অনেকগুলো বিষয় জড়িত একটি বিষয় রয়েছে যে এটা মানুষের দেখলে তা বলা সরাসরি তাকে ইমানের দাবি কিন্তু তাকে না বলে তার পিছনে বলে তার বদনাম বলে তার ক্ষতি করার চেষ্টা এটা অপরাধ কবি রাখুন না আর এই ক্ষেত্রে আবার বিভিন্ন ভাগে আমরা বিভক্ত হয়ে রয়েছি হয়তো নামাজ পড়ছে আমরা বলছি ভালো মানুষ কিন্তু সে তার মা বাবার সাথে দুর্ব্যবহার করছে আত্মীয় স্বজনের সাথে দুর্ব্যবহার করছে মানুষের টাকা বসা মেরে খাচ্ছে সুদ আর ঘুষ সব জায়গায় সে রয়েছে কিন্তু আমরা তাকে ভালো বলছি এগুলাকে দুষ বলছি না অথচ নামাজ রোজা হজ যা কাতরবল আলমিনের হক এটা যেমন করা উচিত এর পাশাপাশি মানুষের অধিকার মা বাবার অধিকার এটাও ফরজ এটাও কর্তব্য এটা যদি কেউ না করে অবশ্যই জান্নাতে যাওয়ার আশা করতে পারেন আরো বড় ভয়ের ব্যাপার হলো নামাজ ও জাহজাক ব্যক্তি কল্যাণা রব্বুল আলমিন হয়তো নিজেই মাফ করে দেবেন কিন্তু মা বাবার হক মানুষের হক সংশ্লিষ্ট মা বাবার মানুষ যদি মাফ না করে রব্বুল আলমিনও মাফ করবেন তো যে ব্যাপারটা বেশি ভয়ানক আমরা তাকে হালকা মনে করছি আর যেটা ভয়ানক বটে তবে এর চেয়ে বেশি ভয়ানক বিষয় করে যাচ্ছে তাকে গুরুত্ব দিচ্ছি না এই বিষয়টা তাকে বলছি না বুঝিয়ে বলছে না সামাজিকভাবে সমাজবদ্ধভাবে একজন ভালো মানুষ তাকেই বলছে যে কেবল নামাজ পড়ছে অথচ তার পরিবার স্ত্রী তাকে সবচেয়ে খারাপ মানুষ বলতেছে তার মা বাবা তাকে তাকে সবচেয়ে খারাপ সন্তান বলে ট্রিট করছে অথচ আমরা তাকে ভালো বলছি অথচ উচিত ছিল ইমানের দাবি একটি মানুষের জীবনের শতভাগ বাস্তবতা পরিচ্ছন্ন করার জন্য পরস্পর সাহায্য আর সহযোগিতা বন্ধুগণ অপর দিকে আমরা যে সকল টুটি চর্চা করে যাচ্ছি। তা তাকে অকল্যাণের দিকে নিয়ে যাচ্ছে তংসের দিকে নিয়ে যাচ্ছে এই জন্য এটা কবি রাখুন অপরাধ বন্ধুগণ একজনের দুষ জেনে তা বাইরে বলে দেওয়ার মতো অপরাধ অথবা যে কোনো গোপন আরেকজনের কাছে A prophet who commanded the birds, insects, and animals? Want to know more? Join us for Stories of the Prophet. Look, now we're going to see. Today we're Bangladesh, <laughs> and now we're going to Peace TV, Bangladesh. Marriage or divorce? What's Islamic or wants the Islamic community? The husband divorce. Case. Solution or problem? Join family system. Time to cut.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 সত্যিকার যদি আল্লাহ ভালোবাসতে চাই তাহলে উনি যে দিন নিয়ে আসছেন যে দিনটা আমাদের मजबूत কোন মুসলমানের গোপন কোন জিনিস প্রকাশ করা যাবে না আর এটা হলো কবিরা গুনা গোপনটা দুই ধরনের হতে পারে একটি গোপন অন্যায় অপরাধ আর দুষ্ তো দুঃস্ত্রুটি অন্যায় অপরাধ দুই কারণে মানুষ প্রচার প্রকাশ করতে পারে একটি হলো একজনের ক্ষতি করার জন্য আরেকটি হল সংশোধনের জন্য হতে পারে যদি সংশোধনের জন্য ব্যক্তি ব্যক্তিকে বলে হাক হিসেবে অথবা তাহলে অবশ্যই তা ভালো কিন্তু আজ আমরা তো অনেকেই অন্যের অন্যায়কে অপরাধকে প্রচার করছি কেবল তার ক্ষতি করার জন্য রাহুদুল্লাহ আল্লাহ হদায়ত ন করুন আমিন অপরদিকে বন্ধুগণ একটা মানুষের গোপন থাকতে পারে গোপন তার সম্পদ থাকতে পারে গোপন তার কোন পরিকল্পনা এবং ব্যবস্থাপনা থাকতে পারে শুধু তাই না আর কথা রয়েছে। জাহাব জিহাব আর মাঝহাব এই তিনটি মানুষের গোপন জাহাব মানে সম্পত্তি দিহাব মানে হলো গন্তব্য আর মাঝহাব মানে হলো দল সে কোন দলের এটা মানুষের একান্ত গোপনীয় বিষয় এই তিনটি প্রকাশ করতে নাই হয়তো কেউ জানলো প্রকাশ করে দিল কবিরাগুনা। ব্যক্তির একান্ত গোপন কিছু বিষয়ে থাকে শুধু তাই না ব্যক্তির একান্ত গোপনীয় অনেকগুলো পর্যায়ে থাকতে পারে যেমন দাম্পত্য জীবনে স্বামী স্ত্রীর একান্ত সম্পর্কের গোপন বিষয় এটা ব্যক্তি নিজেও আরেকজনের কাছে প্রকাশ করা কবিরা গুণা অপরাধ এবং তার হাবি হারাম করেছেন অবহেলা করে বন্ধু বান্ধব পাল্লায় পরে স্বামী স্ত্রীর সেই গোপন বিষয়গুলো প্রকাশ করছে এটা কবিরাগুন অপরাধ তো করতে হবে রবুল আলমিনের কাছে ক্ষমা চাইতে হবে পুনরাবৃত্তি করা যাবে না দ্বিতীয়ত এটা মানুষের একান্ত ব্যক্তিগত সম্পদ গোপন থাকতে পারে ব্যক্তি হিসাব করবে জাকাত দেবে বছরান্তে একবার সবই ঠিক কিন্তু গোপন থাকতে পারে বিষয় এটা জানলাম আমি প্রচার করে দেব প্রকাশ করে দেব অবশ্যই না আরাম কবিরাগু না শুধু তাই না সামাজিক বাস্তবতায় সমাজবদ্ধ জীবন জীবনযাপন করতে গিয়ে সমাজ আর সামাজিকতার অনেক গোপন বিষয় আশ হয়ে থাকে এই বিষয়গুলোকেও মেনটেন করতে হবে গোপন প্রকাশ করা যাবে সমাজ আর সামাজিকতায় অনেক গোপন বিষয় থাকে জেনে নিলাম প্রচার করে দেব না টিকেমনি বন্ধুগণ রাষ্ট্র আর দেশ পরিচালনা করতে গিয়ে রাষ্ট্র এবং সরকার এবং সমাজ ব্যবস্থাপনা অনেক গোপন বিষয় থাকে যে কারণে আমরা দেখতে পাই প্রধানমন্ত্রী মন্ত্রী প্রেসিডেন্ট তারা যেমন শপথ গ্রহণ করেন রাষ্ট্র এবং দেশ পরিচালনায় সংবিধান সংরক্ষণ করবেন সংবিধান রক্ষা করে দেশ চালাবেন ঠিক এমনি গোপনীয়তার শপথ তারা নেন কারণ তাদের পাশে তাদের দানে বামে সামনে এমন অনেক গোপন বিষয় নিয়ে যাওয়া হয় যা প্রকাশিত হয়ে পড়লে ক্ষতি হবে দেশের ক্ষতি হবে জাতির কিন্তু যদি কেউ এমন গোপন বিষয় জানার পরে তা প্রকাশ করে দেয় এটা কবি রাখুন না ইসলামের একটি দলিল রয়েছে আর বললেন কোন ভাবে যাতে মক্কা এই খবরটা না যায় কিন্তু একজন সাহাবি আল্লাহন ওয়ারদা বদরের যুদ্ধের সাহাবি ছিলেন তিনি কিন্তু তিনি সাবধান হওয়ার জন্য এটি চিঠি লিখে তাদের কাছে খবর পৌঁছে দিতে চাচ্ছিলেন অথচ রব্বল আলমিন মাধ্যমে জানিয়ে দিলেন আসমকে পাঠিয়ে দিলেন আর মধ্যখানে যে সংবাদ নিয়ে যাচ্ছিল তাকে গ্রেফতার করে তার থেকে খবর নিয়ে আসা হলো নিজের অবস্থান রসুল করলেন ক্ষমা করে দিলেন কিন্তু আমার অনুমতি দিন আমি তাকে হত্যা করি কারণ ইসলামী রাষ্ট্রের গোপন তত্ত্ব প্রকাশ করে ফেলেছে বন্ধুগণ এটা কবিরা গুনা যদিও রব হাবিব বদরের যুদ্ধের সাহাবি হওয়ার কারণে এবং তিনি তার অবস্থান ব্যাখ্যা করেছেন সন্তুষ্ট হয়েছেন ক্ষমা করে দিয়েছেন কিন্তু এমন যে কোনো ধরনের রাষ্ট্রীয় গোপন তত্ত্ব প্রকাশ করা কবিরাগুনা গোপন তত্ত্ব কোন প্রতিষ্ঠানের গোপন তত্ত্ব কোনো ব্যক্তির একান্ত পারিবারিক গোপন তত্ত্ব এইসব প্রকাশ আর প্রচার করা যাবে না অথচ বন্ধুগণ আজ বিভিন্নভাবে ব্যক্তির ব্যক্তিগত গোপন বিষয়কে চর্চা করা হচ্ছে চর্চা করে করে ব্যক্তির জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া হচ্ছে এই পৃথিবীতে এমন অনেক দলিল রয়েছে নিকটতম অতীতে আমাদের কাছে এমন অনেক ইতিহাস রয়েছে একটু চিন্তা করলেই খুঁজে পাবেন অনেক মানুষের একান্ত গোপন একান্ত ব্যক্তিগত বিষয় খুঁজতে খুঁজতে খুঁজতে ব্যক্তিটা পৃথিবী থেকে হারিয়ে গিয়েছে হয়তো অ্যাক্সিডেন্ট করে মারাই গিয়েছে অথবা আত্মহত্যা করেছে এমন এমন অনেক প্রমাণ পশ্চিমা বিশ্বে রয়েছে অথচ ইসলাম কোনোভাবে কারো গোপন জানার চেষ্টা করাকেও হারাম করেছে গোপন জানার পরে তা প্রচার করাটাকেও হারাম করেছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিউসাল্লাম এটি পুরস্কার ঘোষণা করেছেন যারা গোপন জিনিস জানার পরেও তা হজম করে কারণ গোপন জানার পরে শয়তান বারবার উস্কাতে থাকে ব্যক্তির মাঝে যদি মনের মধ্যে দুষ্টামির বীজ অসুস্থতার জীবাণু থাকে তাহলে ব্যক্তিও বারবার অতলামি করতে থাকে কিন্তু গোপন জানার পরেও নিজের মনের ব্যাধি কন্ট্রোল করে শয়তানের প্রতারণা কন্ট্রোল করে সত্যকে ব্যক্তির গোপনকে নিজের মধ্যে ডিজার্ভ রেখে কোন ব্যক্তি যদি মৃত্যুবরণ করে মোহাম্মদ রসুল্লাহ পুরস্কার হিসেবে বলেছেন মুসলিমান যে ব্যক্তি কোন কোন গোপন জিনিস জানার পরে তা গোপন রাখে ঢেকে রাখে আল্লাহ সুভান কে আমাদের কঠিন দিনে তার অপরাধকে নিজে ঢেকে রাখবেন সুভান সুতরাং বন্ধু কোন জানলামার বলে দিলাম অনেকেই বলেন স্বাভাবিক প্রতিবন্ধক দিয়েছে ভিতরে যা কথা সব বের করে দেবে না কুপন থাকা উচিত যদিও এই ক্ষেত্রে নারীদের প্রতি আঙ্গুল দেখাতে চান কেউ যে নারীদের মধ্যে গলায় এমন কন্ঠ আলাদাভাবে নেই আলাদা একটি হার নেই যে কারণে নারী সব যা শুনে বলে দেয় কোনো কোনো ক্ষেত্রে হতে পারে কিন্তু অনেক নারীও রয়েছেন শ্রদ্ধেয়া সম্মানিতা অনেক গোপন জেনে নিজের মধ্যে রিজার্ভ করে রাখে হজম করে রাখে বন্ধুগণ আজ আমাদের মধ্যে নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে পড়েছে গোপন জানা আর প্রচার গোপন জানা আর প্রকাশ করা এই কারণে পরিবারে আগুন সমাজে আগুন দেশ আর সমস্যা সৃষ্টি হচ্ছে জাতীয় নিরাপত্তা হুমকির মুখে পড়ছে গোপন প্রকাশিত হয়ে যাওয়ার কারণে রাষ্ট্রীয় নিরাপত্তা জাতীয় নিরাপত্তা আন্তর্জাতিক নিরাপত্তা আজ হুমকির মুখে আজকের এই পৃথিবীতে আধুনিক সায়েন্সের যুগে পৃথিবী যেখানে ইতার তরঙ্গের সাথে তাল মিলিয়ে চলছে সেখানে ওয়েবকে ব্যবহার করে আমরা সবাই ব্যবহার করছি নিজস্ব ব্যক্তিগত অনেক ওয়েবসাইট অনেক ইমেল কিন্তু দুর্ভাগ্যজনক সত্য বা অনেক সময় শোনা যায় বিভিন্ন ধরনের লোকজন ওয়েব থেকে এমন গোপন ঠিকানা উন্মুক্ত করে অনেক রাষ্ট্রীয় ধ্বংস করে দিচ্ছে ব্যক্তিগত নিরাপত্তা ধ্বংস করে দিচ্ছে ব্যাংক অ্যাকাউন্টে ব্যক্তির টাকা পয়সার লেনদেন উলট পালট করে ফেলছে যেভাবেই এই অপরাধ হোক না কেন যেভাবেই ব্যক্তির গোপনকে প্রচার আর প্রকাশ করা হোক না কেন কবি রাখুন আজকের পৃথিবী হিমশিম খাচ্ছে কেমন করে ওয়েব ডাকাতি রোদ করা যায় এই জন্য ইমানদার সে তো ওয়েবের কোনো জিনিস ডাকাতি করবে না কারো ইমেইল হ্যাকিং করে ভেঙ্গে দেবে না গোপন প্রচার করে দেবে না কোনো ব্যাংক ব্যবস্থাপনাকে লণ্ডণ্ড করে দেবে না কোন রাষ্ট্রীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে দেবে না কারণ সে জানে কবিরাগুনা গোপন ব্যক্তির একান্ত গোপন পারিবারিক গোপন আর ইসলাম একটি মানুষের ব্যক্তিগত জীবনকে সামাজিক জীবনকে রাজনৈতিক জীবনকে সকল জীবনকে সুখ শান্তি আর সমৃদ্ধি ধন্য করার জন্যেই যে কোনো গোপন তালাশ করাকে হারাম করেছে আর গোপন জানার পরে প্রকাশ করাকে হারাম এবং কবিরাগুনা কর বন্ধুগণ আজ আমাদের শপথ নেওয়া উচিত ইমানের দাবিতে যে আমরা মানুষের গোপন জানার জন্যে অপচেষ্টা করব না আর যদি কোনোভাবে কোনো গোপন আমাদের জানাই হয়ে যায় হস্তগত হয়ে যায় তা হজম করব, প্রচার আর প্রকাশ করব না কারণ প্রচার আর প্রকাশ কবিরাগুনা তো করতে হবে এর মাধ্যমে বহুবিধ ক্ষতি ব্যক্তির জন্য সমাজের জন্য রাষ্ট্র এবং জাতির জন্য হয়ে যায় বন্ধুক্ষণ আসুন না আমরা সবাই মিলে শপথ করি গোপন জানার অপচেষ্টা করব না আর গোপন জেনে তা ফাঁস করে দেব না আমাদের সকলকে তৌফিকদিন আমিনুমতুল্লাহ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 আমাদের সাথে অংশ নিন আল্লাহ স্বান তালার সত্যবাণী ছড়াতে মানবজাতির কাছে সাথে থাকুন আপনার জাকাত দানের অর্থ পাঠাতে পারেন আইআরএফ আই আল রায়ন ব্যাঙ্ক ছাতচল্লিশ খ্যালথাউট রোড বার্মিংহ্যাম জিউড বি এক পাঁচ দুই তিন এক এ আর এ ওয়াই এক এক দুই তিন এক শূন্য তিন সুইফট বিআইসি খোড এ টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট এট মানবতার সমাধান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 আমরা পাবো কারণ আমরা জানি না যে আমার মৃত্যু কখন ঘটে যাবে আদায় দেখুন আল্লাহ নৈকট লাভের উপায় প্রতি বিকেল সাড়ে তিনটে বাংলাদেশে ও বিকেল তিনটে ভারতে বিস বাংলায়